রুবাই বিন্তু মুয়াব্বিজ রাজান্নাতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহুআাল্লাম এর সঙ্গে যুদ্ধে শরিক হয়ে লোকদের পানি পান করাতাম ও তাদের পরিচর্যা করতাম এবং আহত ও নিহত লোকদের মদিনায় ফেরত পাঠাতাম